কোরআ ভাবল রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামকে ক্ষমতার প্রলোভন দেখালে হয়তো তিনি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেবেন এবং মুসরিদদের ধর্মের বিরোধিতা বন্ধ করবেন এজন্য তারা উত্ডাকে কাছে পাঠায় উত্বা এবং রসুল্লাহ সাল্লু আলাইস্লামের ঘটনাটি আমরা আগে উল্লেখ করেছি উদ্ভা প্রথমেই বিশাল একটা বক্তব্য দেয় রসুল্লাহ সাল্লু আলহাস্লাম তার সব কথা শোনার পর কোরআন তিলাওয়াত শুরু করেন এবং এক পর্যায়ে রসুল্লাহামকে বলেন থাম থাম কারণ সেই আয়াতে আদ এবং সামুজাতির শাস্তির কথা উল্লেখ করেন আর ওত্বা ভালো করে জানত রসুল যা বলছেন সত্যি বলছেন এদিকে আবুতালি বেশ শঙ্কিত হয়ে ওঠেন তিনি বুঝতে পারছিলেন ক্রাইশরা রসুল্লা সাল্লাহু আলহিহাল্লামকে হত্যা করতে পারলে সে সুযোগ হাতছাড়া করবে না ইতিমধ্যেই বেশ কিছু বিচ্ছিন্ন হামলা ঘটনা ঘটেও গেছে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 পত্তলিকরা তার ভাতিজাকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞ এই অবস্থায় কোন কাফের যদি তার ভাতি হঠাৎ করে হামলা চালায় তাহলে বিচ্ছিন্নভাবে হজর হামজা বা হজত উমর বা অন্য কেউ কি তাকে রক্ষা করবেন আবু তালেবের এই আশঙ্কা অমূলক ছিল না কেননা পত্তলিকরা রসুল্লা সাল্লা সাল্লামকে হত্যা করতে সংকল্পবদ্ধ ছিল তাদের এই সংকল্পের প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন ওরা কি কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি তো সিদ্ধান্তকারী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 যে দায়িত্ব এতদিন আমি একা পালন করেছি এবার এসো আমরা সবাই মিলে সে দায়িত্ব পালন করি আবু তালেবের এই আহ্বানে তার দুই পূর্বপুরুষের বংশধররা সারা দিলেন আবু তালেবের ভাই আবুল্লাহাব শুধু ভিন্নমত মত পোষণ করল সে অস্বীকৃতি জানিয়ে মুশ্রিকদের সাথে গিয়ে মিলিত হল কোরাইশা দেখল রসুল্লাহ সাল্লাইসাল্লামের সমর্থন দিয়ে যাচ্ছিল তার গোত্র যতদিন বনু হাসিম আছে ততদিন তারা রসুল্লাহ সাল্লাইসাল্লামকে কিছুই করতে পারবে না বনু হাসিম নেতা আবু তালিবের কাছে মুশ্রিকরা ইতিপূর্বে দাবি করেছিল যেন রসুল্লাহ সাল্লাই সাল্লামকে তাদের হাতে তুলে দেয়া হয় আবু তালিব তাতে রাজি হননি বনু হাসিম গোত্র ইসলাম গ্রহণ করেছিল বলে রসুল্লাহ সাল্লাই সাল্লামকে নিরাপত্তা দিয়ে যাচ্ছিল এমনটা নয় বরং তারা রসুলুল্লাহ সাল্লাই সাল্লামের পক্ষে অবস্থান নিয়েছিল সেরফ এই কারণে যে তিনি তাদের গোত্রেরই একজন মক্কায় তখন কোন গোত্রই পুরোপুরি মুসলিম হয়নি কিন্তু প্রত্যেক গোত্র আর পরিবার থেকে কেউ না কেউ মুসলিম হয়েছিল এটা একটা অভূতপূর্ব অবস্থা কারণ তৎকালীন মুশ্রিকরা সবকিছু বিচার করত গোত্রের ভিত্তিতে আদর্শের ভিত্তিতে নয় ওমার এবং হামজার ইসলাম গ্রহণ ছিল জন্য একটা বড় ধাক্কা এরপর যখন বনু হাসিম এবং রক্ষা করার জন্য একতাবদ্ধ হলো সেটা ছিল কোরাইসদের জন্য দ্বিতীয় ধাক্কা তারা বুঝতে পারল ব্যক্তি মুহাম্মদ সাল্লাম আর একানন তার সাথে তার গোত্র আছে তাই ইসলামের অগ্রগতি থামিয়ে দিতে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 তুমি এবার তোমার বিছানায় শুয়ে পড় তিনি এ কথা এজন্যই বলতেন যাতে কোনো গোপন আততায় থাকলে সে বুঝতে পারে কোথায় শন করছেন এরপর সবাই ঘুমিয়ে পড়লে আবু তালেব তার প্রিয় ভাতিজার শোয়ার বদলে দিতেন ভাতিজার বিছানার স্থানে নিজের পুত্র ভাই বা অন্য কাউকে শুতে দিতেন সারা রাত তিনি প্রিয় ভাতিজাকে নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে কাটাতেন এই ধরনের কঠিন অবরোধ সত্ত্বেও রসুলুল্লা সাল্লু আলিয়া এবং অন্যান্য মুসলিম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 কিন্তু সেটা এমন ভাবে করা হবে যারা কেউ বুঝতে না পারে ঘটনাটি পূর্ব পরিকল্পিত পরদিন সকালে জুহাই রেবেন পরে কাবা ঘর করলেন। সময়টি ছিল সময়। তাদের এই তাহাই সেখানে গিয়ে দাঁড়িয়ে বললেন হে কোরাইসের লোকসকল। তোমাদের কি খুব আনন্দ হচ্ছে যে তোমরা ভালো খেয়ে পড়ে আরাম আয়সে দিন কাটাচ্ছ আর ওদিকে বনু হাসিম আর বনু মুতালিব দুর্দশার জীবন পার করছে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 তখন আবুজাহেল উঠে দাঁড়িয়ে বলল এই ঘটনা সাজানো তোমরা রাতে এসব পরিকল্পনা সৃষ্টি হয় আলমতিম এবেন আদি কাবা ঘরের দিকে ছুটে যান তিনি আবিষ্কার করলেন সেই দলিলটি ইতিমধ্যেই উই খেয়ে ফেলেছে শুধুমাত্র আমাদের রবের নামে এই বাক্যটি ছাড়া আর এভাবেই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 ইতো পূর্বে আর কখনো সেরূপ হয়নি আমাদের ভয় ছিল ওই লোকটি বিজয় হলে সে তার মোকাবেলা করার জন্য নীল নদ তিনি বলেন এ সময় রসুল সাল্লু সাল্লামে সাহাবিগণ পরস্পর বলাবলি করলেন আমাদের মধ্যে এমন কে আছে যে বের হয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করে ফিরে এসে আমাদের খবর দিতে পারবে তখন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 এর আগে আপনার চেয়ে বেশি কেউ আমার চোখে এতটা ঘৃণীত ছিল না কিন্তু এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই এবং আপনি আল্লাহ নবী রসুল্লা সাল্লি সাল্লাম শর্ত অনুযায়ী একশো ভেরা পেলেন কিন্তু সেগুলো রোকানাকে ফেরত দিয়ে বললেন ভেরাগুলো রেখে দাও দ্বিতীয় মজিজা চাঁদ দ্বিখণ্ডিত করা কড়াইশের লোকেরা নিদর্শন দেখানোর জন্য রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামকে বার চাপাচাপি করছিল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 পৃথিবীটা বিভিন্ন সময়ের বলয়ের মধ্যে আছে অর্ধেক পৃথিবীতে সে সময় দিন ছিল আর বাকি অর্ধেকের ক্ষেত্রে এটা এটা অনেক ঘটেছিল তাই অনেকেই দেখেনি। দ্বিতীয়ত হতে পারে বিশেষ তাদের কাছে ছিল না। কারণ সেটা ততক্ষণে অস্ত চলে গেছে তাই যেখানে রাত ছিল সেখানে সবাই এটা দেখতে নাও পারে তৃতীয়ত সাধারণত মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকে না তাদের উপরে আকাশে কি ঘটছে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 যেভাবে পারস্যরা রোমানদের হারিয়েছে আমরাও সেভাবে তোমাদের হারাব আল্লাহ সুহান তখন কয়েকটি আয়াত নাজিল করেন ব্যাহীব ফি বিমুমি অবলুমি ব্যাহমিনু বিনিলময়ী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 সুরা আর রোম আয়াত এক থেকে পাচ। এখানে আল্লাহ করেছেন বিজয় হবে আবু বকরু এই আয়াত শুনে আবু জাহেলের কাছেরা বিজয় হবে আবু জাহেল বলল কত সময়ের মধ্যে বিজয় হবে আবু বকর বললেন ১০ বছরের কম সময়ে বাজির পুরস্কার ঠিক হলো এক শত উঠ আবু বকর যে কোনো কিছুর উপর বাজি ধরতে রাজি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 সাহাবিদের ওপর অনেক অত্যাচার নির্যাতন এমনকি হত্যার ঘটনা ঘটার পরেও রসুল্লাহ সাল্লু আলাইস্লাম প্রতিশোধ নেয়ার জন্য আদেশ করেননি এর কারণ কি এর কারণ সোজা সাপটা ভাষায় বললে একটাই সেটা হল আল্লাহ তালা তখনও মুসলিমদের জিহাদের হুকুম দেননি জিহাদের হুকুম এসেছে আরও পরে যখন মুসলিমরা মোদিনায় হিজরত করে তখন এখন আবার প্রশ্ন আসতে পারে আল্লাহ তালা কেন জিহাদের হুকুম নাজেল করেননি এর উত্তর আমাদের নিশ্চিতভাবে জানা নেই কারণ আল্লাহতালা আমাদেরকে বলেননি তিনি কেন মাকি জীবনে জিহাদের হুকুম নাসিল করেননি কাজেই আমরা নিশ্চিতভাবে কখনোই বলতে পারব না ঠিক কি কি কারণে আল্লাহ রসুলসাল্লাই সে সময় অস্ত্র তুলে নেননি আমরা শুধু এতটুকুই নিশ্চিতভাবে বলতে পারি যে আল্লাহ আল্লাহতালা আদেশ করেননি তাই রসুল্লা সাল্লাহ তখন অস্ত্র তুলে নেয়া থেকে বিরত থেকেছেন তবে আলিমরা এর পিছনে কিছু হিকমা বা উইস্টম নিয়ে আলোচনা করেছেন তবে এগুলোরও কোনোটি নিশ্চিত নয় ধারণ করা এই গুণগুলো নিজের ব্যক্তিত্বের মাঝে অনুপ্রবেশ করানো খুবই প্রয়োজন ছিল অনেক সাহাবের মত ছিল তারা যুদ্ধ করবেন কিন্তু আল্লাহ রসুফ সাল্লা আদেশ ছিল ধৈর্য ধরা নিজের মতকে ভুলে গিয়ে আল্লাহ রসুল সাল্লাইসালামের আদেশ মেনে নেয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটি যা সাহাবিদেরকে সাহাবি বানিয়েছে দুই কোরাইশদের সেই সমাজে অস্ত্র নিয়ে যুদ্ধ করা চাইতে মৌখিক দেওয়া ছিল অধিক কার্যকরী মুসলিমরা যদি তখন অপরিপক্ষ অবস্থা যুদ্ধে চলিয়ে যেত প্রতিশোধ নেওয়া শুরু করত তখন হয়তো ইসলামের মূল মেসেজ মুখ্য না হয়ে প্রতিশোধ পরায়ণতার দিকে বিষয়টি মুখ্য হয়ে যেত আর এছাড়াও মুসলিমদের শক্তিমত্তাও কোরাইশদের সাথে পেরে ওঠার মতো ছিল না আমরা জানি মদিনায় মুসলিমরা কোরআশ এবং অন্য রাজনৈতিক শক্তিগুলোর জিহাদ শুরু করেন এবং বেশিরভাগ যুদ্ধে তারা আল্লাহর ইচ্ছায় জয় হন পুরো আরব আল্লাহ রসদ্সাল্লা জীবদ্দশায় ইসলামের অধীনস্থ হয় এই সাফল্যের কারণ আমরা খুঁজে পাই মাক্কী জীবনে মাক্কী জীবন ছিল সাহাবিদের একটা ট্রেনিং পিরিয়ড কাঁধে নেয়ার জন্য তারা নিজেদের উল্লেখ করেছেন প্রায় এক বছর ধরে রসুল সাল্লাম এবং সাহাবিরা প্রতিটি রাতে কিয়ামল লাইল করেছেন অর্থাৎ সালাহ আদায় করেছেন কখনো অর্ধেকটা জুড়ে কখনো কিছুটা বেশি কখনো কিছুটা কম আল্লাহ মুসম্বিছেন আলিম তুস কর আলিমু কুম আবৃব ফিল অর্থ ও নি সব লি হি فِي কিনু নিস করৌ মে তিন ও কি মুহ করব হাসন ও মো কদ্দি মূলি কুমিনুল্লা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 স মানতেই পারেনি তাই একদিন যখন আল্লাহ রসুফ সাল্লা ইসলামের আহ্বান করার জন্য ডাকেন তারা ডিমান্ড করে বসল সেই মজলিসে সাধারণ লোকজন থাকতে পারবে না। তাতে রাজি হননি আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করলেন আর তুমি নিজকে ধৈর্যশীল রাখো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দু যেন তাদের থেকে ঘুরে না যায় আর ওই ব্যক্তির করোনা যার সাকিম বলেন রসুল্লাহ আল্লাহাম যখন মসজিদ হারামে বসতেন তখন খাব্বাব আমার সাফন এবেন ওমাইয়া এবেন মুহারিসের আজাদকৃত গোলাম আবু ফুকাহা ইয়াসার সোয়াব রহোম প্রমুখ দুর্বল সাহাবিগণ তার সঙ্গে বসতেন কোরাইশরা তাদের দেখে তুচ্ছতাচ্ছল্য করত এবং তারা পরস্পর বলা বলে করত এ হল এর সাথী যেমন তোমরা দেখছ আল্লাহ এদের হৃদায়ত ও সত্য তারা অনুগৃহীত করার জন্য আমাদের থেকে বেছে নিয়েছেন মুহাম্মাদের দিন যদি সত্যই হতো তাহলে এরা আমাদের অগ্রগমী হতে পারত না আর আল্লাহ আল্লাতালা আমাদের বাদ দিয়ে এদেরকে নিয়ামতের জন্য বাছাই করে নিতেন না আল্লাহ এদের সম্পর্কে আয়াত নাজিল করেন ওরু দিল গদিউরি দুন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 ফপুসল মুন্না কুঙ্ত বুকুমসিহিহম অন্মি কুমস বিজহলতিহু অফূর্হী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 তাহলে জানবে যে তিনি হচ্ছেন ক্ষমাপায়ন করোনাময় সুরা আনা আম আয়াত থেকে চুয়ান্ন একবার একটি ঘটনা ঘটেছিল রসুল্লা সাল্লাই একটি ভুল করেছিলেন তিনি কোরাইসের নেতাদের সাথে কথা বলছিলেন ইবিন উম্মে মাহতুম নামের এক সাহাবি তখন আল্লাহ রসুল সাল্লু আলাইস্লামের কাছে আসলে তিনি তাকে কিছুটা উপেক্ষা করেন আল্লাহ তালা তখন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে কিছুটা তিরস্কার করে কোরআনের আয়াত নাজিল করলেন আসু ও মেরি কাল ফু লিখ মনি নহুত ও মালাই অল্জ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 ঈমানের ভিত্তিতে গড়ে তোলা একটি সমাজ যাদের ভ্রাতৃত্বের বন্ধন ছিল একমাত্র ইসলাম পরবর্তী পর্বে আলোচনা হবে আমুল হুজান বা দুঃখের বছর ওয়াসাল্লাহু আলাইহি সাইয়িদে মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রেইনজস মিডিয়ার উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.rainjosmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com slash raindrops media or our youtube channel www.youtube.com slash raindrops media org 2015